মানবতার সমাধান পৃথিবীর সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রুতি মন্ডলী পরিচালনায় যথা রয়েছে আমি মুসলিহদ্দিন আমার ডানে মেহমান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন শেখ হারুন হোসাইন এবং আমার সামনে ডান পাশে রয়েছেন শেখ আমানী এবং আমার বাম পাশের সম্মুখে রয়েছেন শেখ শহীদুল্লাহ শেখ সাইফুদ্দিন বিলাল আল মাদানি সালাম আজকে আমরা আলোচনা করব জাকাতুল ফেতর নিয়ে ফেতরা যেটাকে বলে আমরা সাধারণ ভাষায় ঈদের আগে যেটা আমরা দিয়ে থাকি আমি এখন আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি জাকাতুল ফেতরের তাৎপর্যটা কি যদি শেখ আমি শুরু করতেনের তাৎপর্য হল যা রসুল আসালাম নিজেই বলেছেন সিয়ামের মধ্যে সিয়াম পালন করতে যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায় সেই ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য এটা একটি কাফফারা স্বরূপ আর মিসকিনদের একটা স্বরূপ। মিসকিনদের ঈদের দিনে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা তাদের একটা অর্থনৈতিক সাপোর্টিং এটাই আমরা মোটামুটি এর ভিতরে পাই আর সবচেয়ে আল্লাহর সন্তুষ্টি ওর দিত আছে ধনী দরিদ্র হওয়ার জন্যই ঈদের মধ্যে সবাই যেন একত্রে মিলে আনন্দ করতে পারে দরিদ্র সবাই যেন একটা ভালো খেতে পারে ভালো পড়তে পারে সবাই যেন একটা সুখে শান্তিতে আনন্দে গ্রহণ করতে পারে এটা একটি বড় হ্যাকমত রয়েছে এখানে তো আমি জানতে চাবো এখন শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে এই জাকাতুল ফেতের কার উপর অজিট ফরজ অপরিহার্য কাকে দিতে হবে এ সম্পর্কে আল্লাহ রসুল সাল আলহ সাল্লামের হাদিসে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে কোন নিসাব বা এই পরিমাণ সম্পদের মালিক হবে তাহলে তাকে শুধু জাকাতুল ফিতের দিতে হবে প্রতিটি স্বাধীন কৃতদাস নারী পুরুষ নিজের কোন মালিক কিছু নয় এবং ছোট বাচ্চারা যারা অপ্রাপ্ত বয়স্ক তারাও কিছু সম্পদের মালিক হইতেও পারে নাও হইতে পারে তো তাদের পক্ষ থেকেও আদায় করে দিবেন তাদের অভিভাবকরা প্রিয় দর্শক মন্ডলী আমরা ইতিমধ্যে জাকাতটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি তাহলে এখানে দেখা যায় একটা হলো যে আমাদের অর্থের জাকাত আর জাকাতুল ফিতির এটা কিন্তু আমাদের শরীরের জাকাত কারণ আমরা রোজা রেখেছি শরীরের সঙ্গে সম্পর্ক এবং এখানে যে সমস্যাগুলা হয়ে গেছে আমাদের নম্বর কমে গেছে নম্বরটাকে মহান রব্বুল আরামিন পূর্ণ করে দেওয়ার জন্য এই জাকাতুল ফিতিরের ব্যবস্থা করেছেন যাতে করে আমার নম্বরটা ছুটে না যায় আমি যেন ফোর সাবজেক্ট দিয়ে এটাকে পূর্ণ করতে পারি তো এখানে এটা কখন ফরজ হবে যখনই সাওালের চাঁদ উঠবে তখনই কিন্তু এই জাকাতুল ফিতির ফরজ হবে এক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে একজন মানুষ যদি চাঁদ ওঠার আগে মারা যায় সারা মাস রোজা রাখলেন কিন্তু শেষ দিনে সন্ধ্যার আগে মারা গেলেন তাহলে তারপরে জাকাত ফরজ নয় এক্ষেত্রে দিলে সেটা ভিন্ন কথা আবার একটা বাচ্চা যদি একটা বাচ্চা যদি আমাদের এমন হয় যে সূর্য ডুবার এক মিনিট আগে জন্ম নিয়েছে তারপর বা জাকাত ফরজ হয়ে যাবে তাহলে যিনি রোজা রাখলেন তার প্রতি ফরজ হলো না আর যে না রেখে শুধু দুনিয়ায় আসলেন তার উপরে জাকাত ফরজ হয়ে গেল এবং ছোটদের উপরে এই জন্য নেই যেটা গরিব স্ক্রিনের হকটা বাড়ে যাতে করে আমরা বলবো যে এটা ফরজ হবে যখন চাঁদ উঠবে সওয়ালের তখনই এই সম্পর্ক অর্থাৎ আমরা রোজা রাখছিলাম এই জন্য আমাদের প্রতি সংক্ষেপ করে আমাদের একটা আলোচনা শেষের দিকে নিয়ে যেতে চাই যে আমরা কতটুকু পরিমাণ জাকাত দেবো পাত্র যে পাত্র এখনো মদিনাতে চালু আছে যা দিয়ে তারা খাদ্যদ্রব্য পরিমাপ করে থাকে আমাদের দেশের কাঠার মতো কাঠা জাতীয় জাতীয় একটা চঙ্গার মতো এখনো মদিনায় পাওয়া যায় সেটা তো ওই ওটা পূর্ণ করলে দেখা যায় যে কোন সময় ভারী জিনিস দিলে বেশি হয় হালকা জিনিস দিলে কম হয় তবে মোটামুটি খাদেশমিসের কথা আছে খেজুরের কথা আছে পানিরের কথা আছে গমের কথাও আছে খেজুরের কথাও আছে সবকে আড়াই কেজি হবে আড়াই কেজি একটা চুঙ্গার মধ্যে আমি চাল তুললাম আড়াই কেজি হলো কিসমিস তুললে কতটুকু হবে সম্মানিতা কে আমরা যে জামানায় যে মদিনায় চা দেওয়া হতো এই সাপ বা ওই মাপার পাত্রটা ওইটা কিন্তু মদিনার পাত্র এটাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আর মদিনার পাত্র হিসাবে ওজন করতে গিয়ে সেখানে আমাদের দেশে যেহেতু এখানে অন্যতম একটা দিক হচ্ছে খাবার আর এখানেই রসুল সাল আলি ওসাল্লাম কয়েকটি দ্রব্যের নাম নিয়েছেন খাদ্যদ্রব্য তোর মধ্যে তো আম শব্দটি উল্লেখ করেছেন আমাদের দেশে আড়াই কেজি কাছে আমাদের দেশে বলতে আমাদের যে যারা বাংলা ভাষাভাষী তারা সকলেই কিন্তু চাউল খেয়ে অভ্যস্ত আমরা স্পষ্ট করতে পারি চাউল কোনো কোন চা আছে সা চা সাড়ে তিন কেজির মতো হয় সাড়ে তিন কেজির অর্ধেক হয় পুনে দুই কেজি পুনে দুই কেজির হিসাবে বলে দেওয়া হয় যে কেজির কথা উল্লেখ করা হয় না বলা হয় যে আপনারা পুনে দুই কেজি আটার দাম এত টাকা আপনারা দিয়েবেন। এই যে ইরাকি সা সাড়ে তিন কেজি সেইটা ধরার যেটা মদিনার সাথে বেশি অর্ধেক দেওয়া সেটা আমাদের জন্য চিহ্ন হবে না মদিনার চা যেটা আড়াই কেজি চাউল ধরে কমও বেশি খুব একটা ব্যাখ্যা অবকাশ রাখে না হলো আল্লাহর সালাই ব্যবহারী তা ব্যবহারী পরিমাণ পাত্র আরেকটা হলো ইরাকের মানুষদের ব্যবহারী তো একজন মুসলিম হিসাবে কোনো সন্দেহ নাই তাকে আল্লাহ রাসুল সাল্লাহ যে বিষয় সেটাকে তাকে প্রাধান্য দিতে হবে সেই হিসাবে আল্লাহ রাসুলো অর্ধা তো মূলত ফেতরা আল্লাহ রাসুল সাল্লাম থেকে অসংখ্য সহিদুলি প্রমাণ করতেছে একসাথে একসা হলে সেটি আল্লাহ রাসুল সাল্লামের যেটা মাপ ছিল সেই মাপ অনুযায়ী আড়াই কেজি সেই কাঠা অনুযায়ী আমরা চাউল দেই কিসমিস দেই খেজুর দেয় যা দেবো কাঠায় যা দেবো আমরা তাই দেব। কিন্তু পাওনা তার কারা এখানে আমাদের যেটা আমরা এখানে দর্শক রাসুল সাল্লামের যেটা হলো যে এক তা আমরা তো আধিশিত হয়েছি রাসুলকে আমরা আনুগত্য করার জন্য এক্ষেত্রে আমরা বলবো যে মদিনার সাই প্রযোজ্য এবং একটা কথা আমরা বলবো যে চার মুদে কিন্তু এক সা আর মুদ বলেছেন ওলা মারা যে মিডিয়াম হাত যদি হয় খুব বড়ো হাত না আবার ছোট হাত না মিডিয়াম হাতে যদি চারটা এইভাবে দুই অঞ্জলি মিলিয়ে যদি না হয় এটাকে সা বলা হয় সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের কাছে এই আলোচনায় ফিরে আসব দ্য স্টুডেন্টস অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল वेलकम অল অফ ইউ আসসালামু আলাইকুম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 Watch Little Wonders at their best. Bishoy Shishura, Prathibudh Bhart, Shondha, Pashtai, Bangladeshe, <laughs> Obikhel, Shari, Chaatte, Bharote, Peace TV, Banglaaye. A Ramjane. Welcome, O Ramadan. Ramjan, hello Ramatir, Maharshi, Sahri, Iptar, Taravik, Laylatil Kadar, Itakav.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 আমাদের হাদিস তাহলে মিসকিনকে নির্দিষ্ট করা হয়েছে এটাই উত্তম কেউ আবার জাকাতের আটটি খাদ কেউ এখানে সেট করেছেন এটা বলবেন খাদ্য দ্বার দিতে হবে এখনো আমি খাদ্য দ্বারা দিব আমি এখন সৌদি আরবে অবস্থান করছি আমি মনে করছি আমার দেশে পাঠিয়ে দিতাম তাহলে মানুষের একটু উপকৃত হতো এটা কি পথ আছে দেখুন বিষয়টা হচ্ছে যিনি যেখানে রুজা রাখবেন সেখানের হকুম অনুযায়ী সেখানে তাকে কর্মসম্পাদন করতে হবে কাজী তার ঈদ যেখানে সেখানেই তার উপরে ফরজ হবে এবং সেখানেই তিনি আদায় করবেন এটাই যুক্তিযুক্ত কথা এবং এটাই হাদিসের দাবি কিন্তু দেখা যায় যে কোথাও যদি এমন জায়গা থাকে যেখানে আপনার ওইরকম দরিদ্র শ্রেণীর পাওয়া যাচ্ছে না বা এর চেয়েও অন্য কোনো জায়গা বেশি দরিদ্র তাহলে সেখানে আপনি কোনো ব্যক্তিকে প্রতিনিধি নিয়োগ করে তার মাধ্যমে আপনি সেখানে এটা পারবেন যেমন আদায় করার সময় সুযোগ সম্পর্কে আমরা হাদিসে যেটি জানতে পারি রাসুল সালি তারা আগে যেটা দিতেন তাহলে রমজানের এক দুই দিন থাকতেই তারা কেউ কেউ শুরু করতেন কিন্তু উত্তম সময় হলো সওওয়ালের চাঁদ দেখার পর থেকে ঈদের সলাতে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা হলো উত্তম সময় এই সময় যদি দেওয়া হয় সেটা হলো উত্তম সময় তবে শুরু করা এর আগে নয় বন্টনটা কখন করা যাবে বন্টনটা করতে হবে স্পষ্ট হলো বন্টনটা আপনার করে দিতে হবে ঈদের আগে না পরে এই যে বন্টনটা এটা নিয়ম হলো যারা প্রাপ্ত হকদার তাদেরকে ফরজ হওয়ার পরে ঈদের সলাতে আগেই হ্যাঁ কখনো যদি এমন প্রয়োজনটা দেখা দেওয়া সমিতা লাগাবো তাহলে দিয়ে দিলে আপনার আদায় হয়ে গেল ঈদ মানে হলো আনন্দ ঈদ মানে হলো যা ঘুরে ঘুরে আসে প্রতি আমাদের মধ্যে পুরো এক মাস শ্রম পালন পরে ঈদ ঘুরে আসলো এখানে আমরা জাকাতুল ফেতের দুইটি ঈদ কোন অবস্থাতেই তৃতীয় চতুর্থ ঈদ সংযোজন করার কোন সুযোগ নেই এবং জাহিলিয়াতের যে দুইটি ঈদ ছিল সেই দুইটি ঈদকে রহিত করে এই দুই ঈদ চালু করা হয়েছে অতএব এই দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ সংযোজন করার বা অন্য কোনো আনন্দ উল্লাস সংযোজন করার কোনো সুযোগ নেই ঈদের আদব সম্পর্কে আমরা যেটা জানতে পারি সেটা হলো যে ঈদুল ফেতর এবং ঈদুল আজহা দুইদের জন্য কিছু ভিন্ন ভিন্ন মশলা রয়েছে ঈদুল ফেতরের দিন মুসলিম পৌর কার্য করবেন এবং গোসল করে উত্তম পোশাক পরিচ্ছদ পড়ে সুগন্ধি মেখে ঈদের ময়দানে যাবেন কিছু অন্যান্য কোনটা কি দুটো জিনিস এক হলো তাকবিরের সময় আর এক হলো তাকবির ধরন সময় মূলত সওয়ালের চাঁদ দেখা থেকে শুরু করতে পারি আমরা আর ঈদের সালাত পর্যন্ত হলো এর সময় ঈদ উল ফের ক্ষেত্রে ঈদের জামাতে যেতে পারবে কিনা সেক্ষেত্রে নিঃসন্দেহে রাসুল্লাহ যুগে নারীদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এমনও বলা হয়েছে একজন নারী বললো যে রাসুল্লাহ আমাদের তো বোরকা নাই বা আমাদের কাপ বা হেজাব নাই তো বললেন যে তোমার ধার করে নিয়েও যাবে এমন কি যারা ঋতুবতী নারী তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন এবং তারা দুয়াতে শরিক হবেন বাইরে বসে। তাহলে ক্ষেত্রে নিঃসন্দেহে নারীদেরকে এই ঈদের খুশিতে শরিক করা এটা পুরুষদের জন্য দায়িত্ব ও কর্তব্য বলে আমরা মনে করি এবং যেখানে ব্যবস্থা নাই ফেতনার কোনো ভয় না থাকলে সুব্যবস্থা করার জন্য আমরা উদত্যাহ্বান জানাবো আসলে এই সুন্দরটিকে এখানে কিন্তু আল্লাহ নবীতে নির্দেশ রয়েছে আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদের বের করে নিয়ে যায় অর্থাৎ ইসলাম যেরকম নারীকে পর্দা করতে বলেছে তাদেরকে আবার আনন্দের সুযোগ দিয়েছে পুরুষের সাথে পর্দার ব্যবধান রেখে বিশাল যে আনন্দ উল্লাস জামাত এই ক্ষমা পাওয়ার দিকে উৎসাহী হয়ে সকল মুসলিম তারা চলে যাবেন এজন্য জন্য বেলা আজান একামত নিন যার জন্য কোনো আজানো নাই একামতো নাই তারা স্বেচ্ছায় সেখানে যাবেন ঈদের সালাদে তাকবির হবে সাতটি এবং দ্বিতীয় বলবো সাত পাঁচে আল্লাহবির আল্লাহ রসুল সাল্লামের পদ্ধতি যেটি ছিল তাহলে তাকবির তাহারিমা দিয়ে শুরু করে পড়তেন এই দুটি বেশি করেই পড়তেন অন্যভাবে ঠিক দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর যে ত্যাগবীর এরপরেই অতিরিক্ত পাঁচটি ত্যাগবীর দিয়ে তারপর সোরাফাতেহা এবং অন্য একটি সুরা এবং তিনি মাটি আদায় করেছেন একবার বৃষ্টির কারণে মসজিদে আদায় করেছিলেন কাজেই মাটি আদায় করতে হবে কিন্তু এখানে মনে রাখতে হবে একটা বিষয় যে ঈদের নামাজ হলো প্রথম তারপরে হলো হতবা কিন্তু সমাজের কালচারটা এখন পাল্টে গেছে দেখা যায় যে আমাদের দেশে অনেক জায়গাতেই এই রেওয়াজটা চালু হয়ে গেছে যে ঈদের মাইক লাগিয়ে দিয়ে ওয়াজ হচ্ছে তেলাওয়াত হচ্ছে হচ্ছে। মানুষ জড়ক হচ্ছে তারপর নামাজ পড়া হচ্ছে এটা সম্পূর্ণরূপে শরীয় বিরোধী ঈদের মাঠে একটি ঘটনা ঘটেছিল বাবুদ খুঁজের সাথে এক মিনিট একটু উল্লেখ করতে জি মারোয়ান যেহেতু লোকজন এই নামাজ পড়ার পরে সবাই চলে যান বসু কত চরম ঘৃণা করতেন হাদিস প্রমাণ করে যেটা আমাদের সেখানে মানে আগেই খুদবা শুরু করে দেওয়া নিশ্চিত করে দেওয়া আমাদের এই সুন্নতটাকে সুন্নতটাকে এবং প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস মুসলিমের বর্ণনায় যেভাবে এসেছে তিনি আল্লাহ রসুল সাল্লামের যে হাদিস সোম উলিরু ইয়ফতির তোমরা চাঁদ দেখেই রোজা শুরু করো আবার চাঁদ দেখি রোজা শেষ করো মুসলিম জাহানের খালিফা সিরিয়ার থেকে বেশি দূর না সেখানে চাঁদ দেখে সে বলার পরেও বললেন ওইটাই বলতে আর কি মুসলিম শরীফ যে। চাঁদ দেখার পরেও তিনি বলেছেনভাবে নির্ধারিত হবে শেখ মুতোয় রয়েছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি একজন মিশরের চাঁদ দেখে কুয়েতে রোজা রেখেছিল একাদশ খন্ডে তিনি উল্লেখ করেছেন রাজা দায় যে মিশরের চাঁদের কথা শুনে কুয়েতের একজন তারপরে এই করেছে জানিয়েছে এখন আমার কি হবে উনি বলেন এগুলা লঙ্ঘন করে নিজেরা যার যেন ফত বানো বিশৃঙ্খলা বলছেন যখন এই রোজা রাখছে তোমরাও রোজা রাখো আর মানুষ যখন রোজা ছেড়ে দিয়েছে খবর নিয়ে সবাই একাত্তর সঙ্গে করতে চায় তাহলে কিন্তু তার জন্য বৈধ রয়েছে এখানে একসঙ্গে করতে গিয়ে একই দেশে যেটা আমাদের দেশ দেখলাম যে চার দিনে ঈদ হয়ে গেল কেউ আবার সৌদি আরবের সঙ্গে করলেন কেউ সরকারের সঙ্গে করলেন আবার কেউ ওই যে সুমুলি রুইয়া আমি নিজে চাঁদ দেখব তারপরে আমি করব। এজন্য তিনি আরো একদিন পরে করলেন এই বিশৃঙ্খলা অবশ্যই ঠিক না বাইরে চাঁদ দেখে যে রাসুল্লাহ করেছেন সেটা সুস্পষ্ট সাহাবাইকলাম যখন বাইর থেকে আসলেন ব্যবসা করে এবং জোহরের পরে মদিনায় প্রবেশ করলেন দেখলেন রাসুল সাল্লাম রোজা আছেন সাহাবাইকলাম রোজা আছেন বললেন রাসুল্লাহ আমার তো কালকে সন্ধ্যায় চাঁদ দেখেছি আল্লাহ নবী বললেন সবাইকে রোজা ভেঙে দিতে বলো তারাও বলেছেন শর্ত হলো এক শূন্য আরেকটা ব্যাপার আছে তারা উঠে এসেছেন এক আলম বলেছেন তাহলে উটের দূরত্ব যতটুকু আসতে পারে ওইটুকু তোমরা নাও বিমানের দূরত্ব না ধরে অনেকদিন পরে দেখা হয়নি অথবা সফর থেকে আসেনি কালকে তার সাথে একসাথে চললাম আজকে ঈদের মাঠে গিয়ে কুলাকুলি ঈদ উপলক্ষে অনুরূপ ঈদের সালাত আদায়ের পরে কবর জিয়ারত অনুরূপ ঈদের মাঠে যে সম্মিলিত ভাবে সম্মানিত দর্শক শ্রোতা ঈদ মুবারক সবার জন্য আনন্দের প্রসঙ্গে আলোচনা ঈদের মাধ্যমে শেষ করছি আলহামদুলিল্লাহ ও আল্লাহন আসসালামাইকুম لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم سلام. السلام عليكم. وعليكم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 जकत बैंक सच बेमिंग